আয়সা রদিল্লাহ তালাহ্নাতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সূর্য গ্রহণের সালাতে তার কিরাত সশব্দে পাঠ করেন কিরাত সমাপ্ত করার পর তাকবীর বলে রুকু করেন যখন রুকু হতে মাথা তুললেন তখন বললেন সামি আল্লাহলিমান হামিদা রব্বানাউালাকাল হামথ অতপর এ গ্রহণের সালাতেই তিনি আবার কিরাত পাঠ করেন এবং চার রুকু ও চার সাজদাসহ দুর আকাশ সালাত আদায় করেন